মানবতার সমাধান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 যে প্রান্তে বসে বিশ টিভি বাংলার এই সুন্দর আয়োজন দেখছেন আপনাদের প্রত্যেককে কোরআন নাজিলির মাসের রাহমত মগফিরাত নাজাতের মাসের লাইলাতুল কাদারের মাসের অনেক অনেক প্রীতি আর মুবারকবাদ তুল আলমিন আমাদের সকলকে রমজান মুবারকের সকল নিয়ামত বরকত দিয়ে ধন্য করুন আমিন আল্লাহ সফান রমজানুল মুবারকের একটি মাস পূর্ণ একটি মাস আমাদের জন্য সিয়াম সাধনাকে রোজা রাখাকে ফরজ করেছে। কিন্তু আল্লাহ সব হানাহতালা রোজা রাখতে গিয়ে সিয়াম সাধনা করতে গিয়ে আমাদের জন্যে সহজ করেছেন কারণ এটা তার অনুগ্রহ রোজা যখন ফরজ হয়েছিল যে ব্যক্তি যদি ইফতারের পর ঘুমিয়ে ফেলে আর মাঝখানে কিছুই খেতে পারত না সাহাবাইকার আমরা দি আল্লাহ আনহঙ্গন করেছেন তবে রব্দুল আলমিন আমাদের জন্য সহজ করে দিয়েছেন সেই জন্য আব্দুল খত্তা পররা দি জীবনের একটি আমল দিয়ে एहसान। एहसान और तानेसान और अहसान वास्तवत रब्बुल आलमी रमजान राते विवाहित स्वी स्त्री पारस्परिक शारीरिक सम्पर्क के अनुमोदन करवा के अनुमोदन कर रोजारकार्ला सन्तुष्टजुन मोहम्मद रसूल सल्लाम अनुसरणे रतर शेषांशी व्यक्ति खाद्य ग्रहण करब তার নাম সাহারি এই সাহারি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তা নিজে করেছেন আমাদেরকে আদেশ করেছেন যদিও আমরা অনেকে এর গুরুত্ব অনুধাবন করতে গিয়ে একটু অবজ্ঞা অবহেলা অথবা অনুভব করতে চাই না কিন্তু না বন্ধু রসুলসল্লাহ তাল আলী সালাম তিনটি মৌলিক কারণ বলেছেন সাহারির ব্যাপারে এক অন্যান্য ধর্মাবলম্বী বিশেষ করে আহলি কিতাবদের মধ্যে ইহুদি এবং খ্রিস্টান তারাও সিয়াম সাধনা করে রোজা রাখে কিন্তু তারা সেহারি খায় না রসুল আসলামের সাথ করেছেন ইহুদি এবং খ্রিস্টানদের সাথে আমরা যারা মুসলিম আমরা যারা মুহাম্মাদুর মুহমুর রসুল্লাহ আমরা যারা সকল নবীগণদের উপরে এনে সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ রসুল মোহাম্মদ সাল্লামকে অনুসরণ করি আমরা সাহারি করব। শেষ রাতে খাব অন্যদের সাথে বৈপরীত্য করার জন্য দুই নম্বর মোহাম্মদুর রসুল্লাহ সল্ল্লাহ তাল আলী আসলাম সাত করেছেন সাহরি হলো বরগতের খাবার বরগতময় খাবার আদেশ করে তোমরা সাহারি খাও কারণ এর মধ্যে রয়েছে বরগত আর তিন নম্বর সুনাত্মদুর রসুল্লাহ সাল্লসলাম করে চিন্তাই আমরা কর কিন্তু বন্ধু সাহরির এই মর্যাদা শেষ রাতের খাদ্য গ্রহণ রোজা রাখার জন্য আল্লাহর সন্তুষ্টির কামনায় মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ তাল আলী হুসাল্লামের অনুসরণে আমাদের কি করতে হবে এর দ্বারা ব্যক্তি রোজা রাখার নিয়ত আনুষ্ঠানিকভাবে শুরু হয়ে যায় ব্যক্তি যখন সাহারি খায় এতেই তার নিয়ত হয়ে যায় প্রসঙ্গ বলতে হয় আমরা আমাদের দেশে শত শত বছর থেকে চলে আসা ধারাবাহিকতায় অনেকেই রোজার জন্যে নিয়ত মকে উচ্চারণ করে বলি প্রচলিত একটি আরবি রয়েছে ডাওয়াই তুয়ান আসুমা গাদা আমি আগামীকাল রোজা রাখবো বলে নিয়ত করছি এটা আরবি গ্রামারেও যথাযথ হয় না কারণ আরবিতে রাত্রের সন্ধ্যার সূচনা সূর্য অস্ত যাওয়ার সাথে সাথেই দিন শুরু হয়ে যায় তাই গাদা কাল বলতে বোঝা যায় পরের দিন দি এই নীয়তটা আরবি ভাষায় গ্রামারেও বিশুদ্ধ হতেলে আজ বলা হতো না আলিয়াউমা বলা হতো কিন্তু না শুধু তাহলে বন্ধু রসুলসালাম নিজে এটি এমন শব্দ উচ্চারণ করে রোজার জন্য নিয়ত শিখাননি সাহবাইকার আমরা দিওান হনুমান করেননি विशुद्ध को सनदे हादी शरीफर मध्य नई शुद्धेड हादी से पा जाए कानूष सियाम साधना कर रोजा रखबे अल्लाहर सन्तुष्टिर रसुल्लामेर अनुसरणे और इबादत हिसेब बाध्यतामूलक हिसेबे जो सेहरि खा सहर सा नियहत है सहरिटाई नियत हाँ साहरी को फरज वजीब ना साहरिटा शून्या কিন্তু তেমন এক সন্না যার মাধ্যমে আনুষ্ঠানিক যথাযথ নিয়াত হয়ে যায় রসুল সের অনুসরণ হয় অন্য ধর্মাবলম্বীদের বৈপরীত্য হয় আর এটা হলো বরকত তাই সাহারি করতে হবে শুধু তাই না রমজানুল মোবারকে শেষ রাতে এই বরকতময় খাদ্য গ্রহণের জন্যে উঠলে বন্ধু দুই দুই রাঘাত করে অন্তত তাহাজিদের নামাজ পড়ার অভ্যাসটাতে হয় করল কেরিমেসুরাইবানী ইসরায়েলের রব্বুল আলবিন সুন্দর করে আদেশ করে বলেছেন পৃথিবী যখন ঘুমিয়ে পড়ে তখন আপনি জেগে রব্বুল আলমিনকে সেজদা করবেন নামাজে দাঁড়িয়ে সালাতে কর আন কেরিমের তেলাওয়াত করবেন এটা মাকামে মাহমুদে পৌঁছানোর কথা সুতরাং রমজান ও শেষ রাতের এই খাদ্য রোহণ আমাদেরকে এই অভ্যাসটাও তৈরি করে দে। হয়তো জীবনে অন্য সময় সম্ভব নয় এখন করত প্রস্তব হলো সাহারি বরগতের খাবার মর্যাদার খাবার সুন্নারণারি মানেই হল ঘুম থেকে উঠে রোজারাকার নিয়তে শেষ রাতের খাদ্য গ্রহণ আর একটা রাতের সর্বশেষ অংশে গ্রহণ করা সুন্না দ্বারা প্রমাণিত রব্বুল আলমীর নিজে এর সর্বশেষ সময় ঘোষণা করেছেন কর আদাল করিমে রব আলম আদেশ করে বলেছেন কলু ওয় খাও আর পান করো শুভে কাজেব থেকে শুভেসাদেক অর্থাৎ যথাযথ ভূর হওয়ার আগে এটি মিথ্যা ভুর হয় তারপরে আবার একটু অন্ধকার ছে আবার প্রকাশ হতে থাকে তাই শুভেসাদেক পর্যন্ত খাওয়া দাওয়া গ্রহণ করা যায় সেহরির সময়ে ঘোষণা করেছেন আল্লাহ খাওয়ানো তার সাহারি আমরা খাব এর ছাড়াও অন্য যেকোনো সময় ব্যক্তি যদি রোজা রাখতে চায় সাহারি খাবসামের সুনার অনুসরণে কারণ রমজান মুবারকের রোজাটা ফরজ অন্য সময়ও ব্যক্তি রোজা রাখতে পারে কারণ মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাম সপ্তাহের দুইটি দিন রোজা রাখতে বৃহস্পতিবার সিয়াম সাধনা করেছেন রোজা রেখেছেন বছরে আরও অন্যান্য দিনের রসুল রোজা রেখেছেন কেনই রোজা রাখা হবে না কারণ নিজে ঘোষণা করেছেন হলো রোজা শ্যাম জন্য একটি অন্যতম নিয়ামত আমাদের কাছে আসে তার নাম হলো সাহারি बंदुकन रबुल आलमी सकल के सन्ना हिसेबी न्याम हिसाब किताबी पृष्टान हिसाब से बरकतमयमी इफतार रबुल आलमी सियाम साधना के रोजा के टने लम्बा करते चतकन्ना रबुल आलमी भाषा আমরা যাতে রোজাকে টেনে লম্বা করিফলাম দিয়ে রাবুল বলেছেন আল্লা রাতের সূচনা রাজাকে বলে তার সূচনা পর্যন্ত সোমকে সিয়ামকে রোজাকে টেনে নিয়ে যাও আর তা কি তাহলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সূর্য অস্ত যাওয়া মারই রাতের সূচনা হোক সূর্য অস্ত যেতে শুরু করে আর রাতের সূচনা হতে থাকে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ নিজে আমাদের সকলকে উদ্বুদ্ধ করে বলেছেন তিনি বলেছেন আমার উন্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন দেরিতে সেহরি খাবে আর তাড়াতাড়ি ইফতার করবে সূর্য অস্তমিত হতে শুরু করেছে আর ইফতার শুরু করে দেবে যদিও এ প্রসঙ্গে আমরা আরও কথা বলব নিজেদেরকে পিউরিফাইড করার জন্য পরিচ্ছন্ন করা জন্য বলে আনমিন আমাদের তৌফিক দিন তবে ছোট্ট একটি বিরতির পর আমাদের সাথেই থাকুন আসসালাম আলাইকুম আমি মোহাম্মদ বাদ্রুদ জানা দিবি আমার পক্ষ থেকে এবং আন্তরিক বার্তা মহান আল্লাহ সর্বশেষ টেস্টমেন্ট এটি মানবজাতির জাতির প্রতি আহ্বান দয়া এবং জ্ঞানের ঝর্না ধারা বিপদগামীদের প্রদর্শক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 সালামু আলাইকুম আ রহমতুল্লাবন ছোট্ট বিরতির পর আমরা আবারও ফিরে এলাম আমরা আলোচনা করছিলাম একজন মানুষ সিয়াম সাধনা করবে রোজা রাখবে আল্লাহর সন্তুষ্টির জন্য রসুল সাল্লাহ আসিমের অনুসরণে আর ইবাদত হিসেবে নিয়ত বাদ্যতামূলক হিসেবে যখন সেহারি খাবে সাহরির সাথে তার নিহ হয় সাহরিটাই নিয়ত হ্যাঁ সাহারি করা ফরজ ওয়াজিব না সাহরিটা শুন কিন্তু তেমন এক শুন যার মাধ্যমে আনুষ্ঠানিক যথাযথ নিয়াত হয়ে যায় রসুল সজমের অনুসরণ হয় অন্য ধর্মাবলম্বীদের বৈপরীত্য হয় আর এটা হল বরকত তাই সাহারি করতে হবে শুধু তাই না রমজানুল মোবারকে শেষ রাতে এই বরকতময় খাদ্য গ্রহণের জন্যে উঠলে বন্ধু দুই দুই রঘাত করে অন্তত তাহাজুদের নামাজ পড়ার অভ্যাসটা তো হয় করল কেরিমে সুরাইবানী ইসরায়েলের রব্বুল আলমিন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 হয়তো জীবনে অন্য সময় সম্ভব নয় এখন করতো প্রস্তাব হলো সাহারি বরকতের খাবার মর্যাদার খাবার সুনারণ স্মরণ সাহারি মানেই হল ঘুম থেকে উঠে রোজারাকার নিয়তে শেষ রাতের খাদ্য গ্রহণ আর এটা রাতের সর্বশেষ অংশে গ্রহণ করা সুন্না দ্বারা প্রমাণিত রবুল আলমীর নিজে এর সর্বশেষ সময় ঘোষণা করেছেন আদেল করিমে রব্বুল আলমিন আদেশ করে বলেছেন কলু ওয়াবু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 খাওয়া দাওয়া গ্রহণ করা যায় সাহেরির সময় ঘোষণা করেছে খাবো এর ছাড়াও অন্য যেকোনো সময় ব্যক্তি যদি রোজা রাখতে চায় সাহারি কারণ রমজান মুবারকের রোজাটা ফরজ অন্য সময়ও ব্যক্তি রোজা রাখতে পারে মোহাম্মদ রসুল্লাহাম নিজে সপ্তাহের দুইটি দিন রোজা রাখতে বৃহস্পতিবার সিয়াম সাধনা করেছেন রোজা রেখেছেন বছরে আরো অন্যান্য দিনের রসুলাম রোজা রেখেছেন কেনই রোজা রাখা হবে না কারণ নিজে ঘোষণা করেছেন হলো রোজা সুতরাং শ্যামের জন্য একটি অন্যতম ন্যামত আমাদের কাছে আসে তার নাম হলো সাহা बंदुकन रब्बुल आलमीन सकल के सन्या हिसम हिसेबी अन्न आहले किताबी पृष्टान बैपरित हिसाब सेहरि ग्रहण कर तौफिक दिए धन्य कर बंदुगण ठीक रमजान के बरकत्मय विषय रबुल आलमी इफतार रब्बुल आलमीन सियाम शादना के रोजा के टेने लम्बा करते जतकन्ना रब्बुल आलमीर भाषा তুমা আতিম্ম আসিয়ামা ইলা আল্লাল আমরা যাতে সিয়ামকে রোজাকে টেনে লম্বা করি লাইল পর্যন্ত রাত্র পর্যন্ত আল্লাহল আলি ইফলাম দিয়ে রাব্বুল আনী বলেছেন আল্লাল রাতের রাতের সূচনা রাজাকে বলে তার সূচনা পর্যন্ত সোমকে সিয়ামকে রোজাকে টেনে নিয়ে যাও আর তা কি তা হলো সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সূর্য অস্ত যাওয়া মারেই রাতের সূচনা হও সূর্য অস্ত যেতে শুরু করে আর রাতের সূচনা হতে থাকে মোহাম্মদ রসুল্লাহ নিজে আমাদের সকলকে উদ্ভুদ্ধ করে বলেছেন তিনি বলেছেন আমার উন্মত ততদিন পর্যন্ত কল্যাণের উপরে থাকবে যতদিন দেরিতে সেহরি খাবে আর তাড়াতাড়ি ইফতার করবে ইফতার করতে হবে সূর্য ডুবার সাথে সাথে জেতুর আব্বুল আলমিন আল্লাল বলেছেন তার মানে রাত রাতের সূচনা মানেই সূর্য অস্ত যাওয়া এবার আসুন ইফতার ইফতার মানে কি ইফতার মানেই হলো খাদ্যের সূচনা করবে খাইতে শুরু করবে আল্লাহ আদেশ করেছেন খাওয়া নিষেধ করেছেন শোভে সাহা থেকে নিয়ে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত সূর্য অস্ত শুরু হলো খাইতে আদেশ করেছে আল্লাহ শুভান তাই আল্লাহর আদেশে খাদ্য শুরু করতে হবে তা ইফতার নামে ভূষিত করা হয়েছে কারণ খাদ্য গ্রহণ করে আবার সালাতুল মাকরিব তারপরে আবার সালাতুল এসা আবার কেয়ামাইল তারি মোহাম্মদুর রসুল্লা সল্লাহ তালা আলী হুসাল্লাম নিজে ইফতার করেছেন সাহাবাইকার আমরা দিয় আন হুমন করেছেন আমাদেরকে করতে আদেশ করেছেন হা অন্যকে ইফতার করাতে উদ্বুদ্ধ করেছেন কারণ নিজে ইফতার করা এবং অন্যকে ইফতার করানু এর মধ্যে এটি সূক্ষ্ম সফলতা এবং সূক্ষ্ম হ্যাকমত রয়েছে যা স্পষ্ট করেছেন মোহাম্মদুর রসুল্লা সাল আলী আর তাহলে এই আমি একজন হয়তো নিজে রোজা রাখলাম দিন শিয়াম সাধনা করলাম ইফতার করছি আমার এই সিয়াম সাধনা আমার ইফতার কবুল রব্বুল আলমিনের কাছে হতেও পারে নাও পারে কিন্তু যদি হালাল টাকায় রব্বুল আলমিনের ভালোবাসায় রসুল সালের সুনার অনুসরণে আরেকজনকে ইফতার করায় রব্বুল আলমিন নিজ অনুগ্রহে তাকে একটি কবুল রোজার সবাব দিয়ে অনেক বড়ো মর্যাদার আর তাকে পেট পুরে না সাহাবাহিকারা আমরা দিয়া প্রশ্ন করেছেন ইয়া রাসুল আল্লাহ আলী ওসাল্লাম তৃপ্তির সাথে ইফতার করবো অনেকের তো এমন তৌফিক নাই রসম করেছেন না একটি খেজুর দিয়ে হলেও এক গ্লাস পানি দিয়ে হলেও এক গ্লাস দুধ দিয়ে হলেও ইফতার করা ইফতারের প্রতিযোগিতা করতে মোহাম্মদুর রসুল্লাহ সাল তার আলী ওসাল্লাম আমাদের সাথে পরিচয় করাতে গিয়ে এর সুন্দর একটি মর্যাদার কথা উল্লেখ করেছেন রসুল সাল্লসমের ভাষায় এজন রোজাদার তার জন্যে দুইটি আনন্দ একটি আনন্দ হল এরবুল আলমিনের সাথে যখন সাক্ষাৎ হবে এটা রোজাদারের সবচাইতে বড় প্রাপ্তি সবচাইতে বড় সফলতা আর হা আরেকটি সফলতা হলো আহিন্দা ফিত্রিহি ইফতার যখন করে তখন কেন ইফতারের এই মুহূর্তটা রোজাদার ব্যক্তির জন্য সফলতার আনন্দের আর তৃপ্তির কেন এর অনেকগুলো কারণ তবে কয়েকটি কারণ মোহাদ্দ কালাম মোহেন কালাম স্পষ্ট করে বলেছেন এক নম্বর ইফতারির মুহূর্তে ইমানদার রোজাদার সিয়াম সাধনাকারী এই তৃপ্তি অনুভব করে যে আমি আজকের সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার আল্লাহ অল্লা সুভানত আলার আদেশটা পালন করতে পেরেছি তিনি জানি নিষেধ করেছেন আমি তা করি নাই এই যে তৃপ্তি এটা ব্যক্তির হৃদয়ে আনন্দ মনে পুলক পুলকরণ জাগরিত করে তোলে দুই নম্বর ইমানদার সারাটি দিন ইফতার করল না অর্থাৎ খাইল না খাদ্য গ্রহণ করলো না আল্লাহর ভয় নিজের মধ্যে চর্চা করলো রব্যুল আলমী দেখছেন তাই খাচ্ছেন আল্লাহর আদেশ নাই তাই খাচ্ছেন রবুল আলমিন আদেশ নাই তাই জৈবিক চাহিদা পূর্ণ করছে। কিন্তু এই মাত্র অনুমতি প্রাপ্ত হচ্ছে তাই নিষেধাজ্ঞা উড্র হওয়ার সাথে সাথে অনুমতি যখন পেল তখন একটি সুন্দর অনুভূতি সুন্দর তৃপ্তি সুন্দর প্রাপ্তি তার মধ্যে কাজ করে তিন নম্বর কেবল তার ভালোবাসায় যে ব্যক্তি রোজা রাখে সিয়াম সাধনা করে রব্বুল আলমিন তার সিয়াম সাধনাকালীন সময়ে কিছু মুহূর্ত দেন এমন যা বলে রব্বুল আলমী সব কবুল করে তার বৈধ হালাল সকল দুব্বুল আলমিন কবুল করে ইফতারের মুহূর্তেরই শুভ এবং মর্যাদাময় মুহূর্তগুলোকে সার্থক করার জন্যে রোজা বা শিয়ামের আদব রক্ষা করতে হবে আমরা তো মনে করি শিয়াম মানে রোজা মানে কেবল এতটুকুই যথেষ্ট যে খাদ্য গ্রহণ করলাম না তৃষ্ণায় পিপাসার্থ হয়ে পান করলাম না জৈবিক চাহিদা পূর্ণ করলাম না কেবল তাই নয় বরং শিয়াম তথা রোজা পালন করতে গিয়ে নিজের দৃষ্টির जर कान निजे मुखर निजे अनुभूत समस्त शरजे सत्तार कमप्लीट सियाम पालन करते हैं क्यों हाली देवे क्यों हम मारते आसम्मदल्लाम सियामेर रोजार आदब बोलते गए सूंदर बोले रोजादार ताकि जो क्यों गाली दे, दे रोजादी सियाम साधना करी নিঃসন্দেহে প্রচণ্ড ঝগড়ার মুহূর্তে অন্যের গালিগালাজের মুখে হত্যা করতে আসছে এমন উদ্যত পরিস্থিতিতেও রোজাদারের আদব হল আমি রোজাদার আমি সিয়াম সাদরা করছি আমি সৌম পালন করছি বন্ধু এবার চিন্তা করুন রোজার আদব আমাদের জীবনে কি রোজারই নাকি মুখে যা আসে তা বললাম যাহা দেখতে পাই সবই দেখলাম যা শোনা যায় সব শুনলাম আবার রোজাও রাখলাম না বরং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাত করেছেন যে ব্যক্তি সিয়াম সাধনা করতে গিয়ে মিথ্যা কথা ছাড়তে পারল না ঠুঁট আর জিব্বা দিয়ে অন্যায় কথা ছাড়তে পারল না অসত্য ত্যাগ করতে পারল না আব্বা আস ভাড়ানা তার কোনো প্রয়োজন নেই যে সে খাবে না আর পান করবে না কেবল খাওয়া বাদ দেওয়া পান করা বাদ দে আর জৈবিক চাহিদা বাদ দেয়ার নাম শিয়াম রোজা নয় রোজা আধব রক্ষা করতে রোজা একজন যাত্রা শুরু করে দুনিয়া থেকে গন্তব্য হল রাইয়ান দরজা দিয়ে জান্নুল ফেরদাউস সেখানে সাক্ষাৎ পাবে চর্মচককে সুতরাং বন্ধু যে আদব নিজের মধ্যে রক্ষা করতে হবে তৈরি করতে শুধু তাই না রমজানের অন্যতম শ্রেষ্ঠ একটি মাধ্যম হিসেবে আমাদের জন্যে দিলেন সিয়াম রমজান মাসের পূর্ণ একটি মাস যাতে করে এক মাসের সুন্দর সভ্যতা ভদ্রতা নৈতিকতা চর্চা করে করে এগারোটি মাস পর্যন্ত আমরা চলতে পারি বন্ধুক আসুন না তাহলে আমরা সাহরি ইফতার এবং রমজান আল মোবারক এবং সিয়াম শাদনাকে আদবের সাথে আখলাকের সাথে নৈতিকতার সাথে তব্বুল আরমিনের হাবিবের অনুসরণে যথাযথভাবে করার চেষ্টা করি মতো আলা আমাদের সকলকে তৌফিক দিয়ে ধন্য করুন আমিনা মন্দি আলাই তলাই আসসালামাইলাইকুম বরহমাত I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 उिंग আমাদের ইমেল করুন সাপোর্ট এট পিজ টিভি চলন ইসলামি তরিকা ता देख आदबी बृहस्पतिवार सन्ध्या साढ़े पांच टेषार भारत पीछी